আবদুল্লাহ ইবনু আহমর রদাহত হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামকে জানানো হল যে আমি বলছি আল্লাহর কসম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অবশ্যই আমি অবিরত দিনে সাওম পালন করব আর রাতে ইবাদতে রত থাকব। তখন আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বলেছ আল্লাহর শপথ আমি যতদিন বাঁচবো ততদিন দিনে সাওম পালন করব। এবং রাতে ইবাদতে মশগুল থাকব। আমি আরোজ করলাম আমি তা বলেছি তিনি বললেন সেই শক্তি তোমার নেই কাজেই শ্যমও পালন করো ইফতারও করো রাতে ইবাদত করো এবং ঘুমো যাও আর প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করো কেননা প্রতিটি নেক কাজের কমপক্ষে দশগুণ সাওয় পাওয়া যায় আর এটা সারা বছর শ্যম পালন করার সমান তখন আমি আরজ করলাম হেয় আল্লাহ রসুল আমি এর থেকেও অধিক শম পালন করার ক্ষমতা রাখি তখন তিনি বললেন তাহলে তুমি একদিন শ্যম পালন করো আর দুই দিন ইফতার করো তখন আমি আরজ করলাম হেয়াল্লা রসুল আমি এ থেকেও অধিক পালন করার শক্তি রাখি তখন তিনি বললেন তাহলে একদিন সাওম পালন করো আর একদিন বিরতি দাও এটা দাউদ আল্লাহ সাল্লাম এর সাওম পালনের নিয়ম আর এটাই সাওম পালনের উত্তম নিয়ম আমি আরজ করলাম হ্যাঁ আল্লাহ রসুল আমি এ থেকেও অধিক শক্তি রাখি তিনি বললেন এ থেকে বেশি কিছু নেই